অতপর আবুলুবাবার সঙ্গে আমার দেখা হলো তিনি আমাকে জানালেন নাবিজাল্লা সাল্লাম বলেছেন পিঠের উপর দুটি রেখাওয়ালা এবং লেজকাটা সাপ ছাড়া অন্য কোন সাপকে তোমরা মেরো না কেননা ওগুলো গর্ভপাত ঘটায় এবং চোখের জ্যোতি নষ্ট করে দেয় তাই এ জাতীয় সাপ মেরে ফেলো।